একটা নাম আছে আল্লাহারক আল আছে না আল্লাহ মসজিদে মিষ্টি আনলে আমরা সেটারে কি বলি আমরা দেখা যায় মসজিদে জিলাফি আনলে বলি যে ভাই বসেন থাবারুক আছে বরকত আছে মানে আমরা এটাকেও বরকতের সাথে সম্পৃক্ত করে ফেলছি কিন্তু বরকত আল্লাপাকালা কোরআন হলেও বরকত কোরআন বরকত কোরআন কে আল্লাপাক মোবারক বলছেন কোরআন একটা বরকতময় কিতাব কোরআন একটা অনেক জায়গায় আমি কোরআন করছি কোরআন বরকতময় এই বরকতময় কোরআনকে শাহরু রমাদান এটা একটা শাহরু মোবারক বরকতময় রমাদান তারপরে আপনার নবী ইসলাম হলেন বরকতময় নী সাল্লি সাল্লামের হাত মোবারক নিজে বলছেন যে আমি নবী সালামের কাল আগে সুরাল এখলাস সুরাল পালাক সুরাল নাচ পড়তেছিলাম আর নবী সালামের হাত মোবারকের মধ্যে ফু দিচ্ছিলাম আর ওই হাত দিয়ে নবী সালামের হাত মোবারক দিয়ে আমি মাথা থেকে পাওয়া পর্যন্ত আয়সার হাত দিয়েছিলাম দুই হাতে বরকত আছে আমি আয়সার হাতে বরকত নাই নবী সাল্লাহামের হাতের মধ্যে বরকত আছে এই আমি বরকতময় হাত দিয়ে নবী সাহাবি সেই সাহাবি বলতেছেন আমার মধ্যে বরকত নাই বরকত কার হাতে রাসুলের হাতে তাহলে নবিসামের এতেকাল এর পরে রওজা মোবারক বলে না কবর হয়ে গেছে রওজা আবার মোবারক তারপরে অনেক অনেক কিছু মোবারক এবং সে মোবারক হইতে হইতে मिस्टी जिला अथच से जगह जीवन देखीब बाली आलि বালি দিচ্ছে আর মানুষ বালি খাইতেছে বালি খাওয়া শরীরের জন্য কত ক্ষতিকর আর মানুষ বালুগুলা বরকত তাবারক খাইতেছে মানে সেখানে যদি আরো খারাপ কিছু দে মানুষ তাবারক এটা ময় হয়ে গেছে না